очку mm -hmm. Team Network, the solution for humanity. Salam Alaykum Ar-Rahmatullah wa Alhamdulillahi Wachdah Wussalaatu Wussalaam O'ala Mallah Nabiya Ba'dah A'u'zubillahi min sh shaytanirrajim Yaa Ayyuhel-ladhiyna ámanu Ujtanibo kathiraan min az-zon Inne ba'az az-zon-i idhm وَلَا تَجَسَّسُوا وَلَا يَكْتَبْ بَعْضُكُمْ بَعْضًا An abhi hurayrata r.a. anhu qal qal rasoolu allahi sallallahu alayhi wa sallam iyyakum dhanna fainna dhanna aqtabu la hadith wala tahassassu wala tajassassu wala tahassadu wala tabaghazu wala tadabaru wakoonu عibad allahi ikhwana raho muslim some আমরা হালাল হারামের বিধানে একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করলে ব্যক্তি অপমান হয় সমাজ কলুষিত হয় আত্মীয়স্বজন পরিবার দুঃখ কষ্ট পায় এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল এই বিষয়ে একটা কঠোরতা আরোপ করেছেন মানুষ যেন কারোর দোস্ত্রুটি কেউ প্রকাশ করার জন্য চেষ্টা না করে আল্লাহ বলছেন হেমরা তোমরা মানুষের দোস্তুটি উদ্ঘাটন করো না এটা আল্লাহর আদেশ তোমরা মানুষের দোস্তুটি উদ্ঘাটন করো না রসুল সাল আলি বলেন কেউ যদি কারো কোনো গোপন কথা কান লাগিয়ে শুনে। তাহলে কে মাঠে তার কানে যদি আমরা শুনতে পাই তাহলে একেবারে ওইটা নিয়ে আমরা ব্যস্ত ওটা আর কিভাবে বলতে হবে আরেকজন কি শোনাতে হবে এটি আমরা মত্ত অথচ আল্লাহ রাসুল বলছেন যে কারো গোপন কথা শোনা হারাম কে যদি শোনে তাহলে তার কানে কে আমাদের মাঠে গরম ঢেলে দিবেন আল্লাহ পরিণতি তার হবে করার জন্য নিষেধ করছেন আবু হাজী বলেন বলেছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো হাদিস। ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে তারপরে তিনি বলছেন ওরা তাহা তোমরা মানুষের গোপন কথা প্রকাশ করো গোপন কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করো না ওটা তাহার শাশু এই জন্য আল্লাহ রসুল বলেছেন সফরে তিনজন মানুষ গেলে দুইজন যেন এক জায়গায় বসে কথা না বলে তাহলে তৃতীয় জনের সন্দেহ হবে হয়তোবা আমাদের বিষয়ে কোনো কথা বলছে তখন ও কষ্ট পাবে ও কান লাগিয়ে কথাটা শোনার চেষ্টা করবে যেটা ক্ষতিকর যেটা আল্লাহ রাসুল কঠোরভাবে নিষেধ করেছেন তারপরে তিনি বলছেন অলা তাজাসু তোমরা মানুষের দোস্ত্রুটি উদ্ঘাটন করো না মানুষের দোস্ত্রুটি উদ্ঘাটন করা নেহায়াত একটা অন্যায় কাজ তিনি বলেন ওয়লা তানা যাসু দালালি করো দালালি করা হারাম যদি আমাদের দেশে জমি জায়গা কেনার ব্যাপারে গরু ছাগল বিক্রি করার ব্যাপারে এখন দালালি ছাড়া কোনো কাজই চলে না দালালি কাজ অবশ্যই মানুষের জন্য ক্ষতিকারক এখানে তিনি বলছেন তোমরা পরস্পরের দালালি করোনা তারপরে তিনি বলছেন তাহা সাধু তোমরা পরস্পরে হিংসা করো না হিংসা করলেই তো মানুষ গোপন কথা বলার চেষ্টা করে হিংসা মানে ওর গোপন কথা আরাকজনের সামনে প্রকাশ করে দিয়ে তার একেবারে দুনিয়ে নষ্ট করা সবাই যেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটাই মানুষের গতি এটাই মানুষের নীতি তিনি বলছেন তোমরা পরস্পরে হিংসা করো না তোমরা পরস্পরের শত্রুতা করো একজন আরেকজনের শত্রু হওয়ার চেষ্টা করো তাদা বারু তোমরা পরস্পরে বিরোধিতা করো প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণ তথ্যবহল রাসুল সাল্লা আলি সাল্লাম পরের বাক্যে বলছেন তোমরা আল্লাহর দাস সবাই ভাই ভাই হয়ে যাও তোমরা এসব কাজ কর না শত্রুতা করোনা হিংসা বিদ্বেষ কর না বিরোধিতা কর না উদ্ঘাটন করোনা গোপন কথা প্রকাশ করো না এগুলো হারাম এগুলো নাজাইজ এগুলো মহাপাপ সম্মানিত দর্শক মন্ডলী হাদিস মুসলিম শরীফের এ থেকে আমরা যেটা জরুরি বুঝতে পারছি যে এই কাজগুলি সমাজের ক্ষতি করে এই কাজগুলি যদি মানুষ গ্রহণ করে তাহলে সমাজ কলুষিত হবে সমাজের অবকাঠামো ভেঙে যাবে মানুষ সমাজে অপমান হবে আবু হাজেন্লাম বলেছেন কেউ যদি কোনো কোনো মোমেনের একটা সমস্যাকে দূর করে একটা দোস্তুটিকে দূর করে গোপন রাখে প্রকাশ না করে এটাই হলো তার সমস্যাকে দূর করা তাহলে আল্লাহ আল্লাহতালা যে ব্যক্তি তার সমস্যাটাকে দূর করল তার যত সমস্যা আছে আল্লাহ সেগুলো দূর করে দিবেন হাদিস মুসলিম শরীফের রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কেউ যদি কোনো মানুষের একটা সংকট অবস্থাকে সহজ করে দেয় কেউ তার গিবাদ করছে কেউ তার করছে কেউ তাকে বিপদে ফেলার চেষ্টা করছে যে যেকোনো সমস্যাতে যদি কোনো মানুষ মুখোমুখি হয় সেই সমস্যা তাকে বিপদের দিকে ঠেলে নিয়ে যায় আর এটা যদি কেউ দূর করতে পারে তাহলে যে ব্যক্তি দূর করবে তার যত সমস্যা আছে আল্লাহ তালা সেগুলো দূর করে দেবেন সমন্বিত দর্শক মন্ডলী আমরা মানুষের উপকারে থাকব। মানুষের ক্ষতি করার জন্য থাকবো না মানুষ মানুষের উপকার করবে মানুষ মানুষের ক্ষতি করবে কেন আল্লাহ রসুল বলছেন मान सातारा मुसलिमान सातारा हल्ला क्षतिग्रस्त अश्लील मानुष जानते जेने शुने गोपन रखे कारो सामने जो ना पेश कर नबी बोलती जो दोष त्रुटि पर कल गोपन कर সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে এই বাক্যটিকে মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহর নবী বলছেন কোনো মানুষ যদি মানুষের দস্তুটিকে গোপন করে প্রকাশ না করে তাহলে এই ব্যক্তির যত দোষ ত্রুটি আছে আল্লাহতালা দুনিয়াতেও প্রকাশ করবেন না পরকালেও প্রকাশ করবেন না সব ঢেকে রেখে দিবেন। অতএব আমাদের জন্য একটা জরুরি করণীয় সেটা হচ্ছে আমরা মানুষের যদি দোষ ত্রুটি জানতে পারি তাহলে কারো সামনে না বলা এটাই দিন এটাই ধর্ম এটা একজন মুসলমানের বৈশিষ্ট্য আব্দুল মাসুদ রাজিয়াল তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সমস্ত বিশ্বের মুসলমান একজন মানুষ সকলের অন্তর হবে একটা অন্তর লাইকলা ফিহিমা তাদের মধ্যে কোনো মতবিরোধ থাকবে না তাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না তাহলে সবার অন্তর যদি একটা অন্তর হয় তাহলে মতবিরোধ আসবে কেন দোস্ত্রুটি বের করার একটা সময় সুযোগ আসবে কেন আল্লাহ রসুল বলছেন সারা পৃথিবীর মুমিন হচ্ছে কারাজ ওয়াহেদ একজন মানুষ একজন মানুষ মানে অন্তর একটা একজন আর বিরুদ্ধে বলবে না একজন আর একজনের প্রকাশ করবে না একজন আর ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে না এটা মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত আল্লাহ রসুল এ কথাই বলছে তিনি বলছেন ইনিস্তাকা আইন হোক ইস্তাকা করল হো ইনিস্তাক রাস করল হো যদি একজন ব্যক্তির চোখ ব্যথা করে তাহলে সম্পূর্ণ শরীরে ব্যথা অনুভব করে একজন ব্যক্তির যদি মাথা ব্যথা করে তাহলে সম্পূর্ণ শরীরেও ব্যথা অনুভব করে ঠিক আমি অসুস্থ আপনাকে এই অসুস্থ বুঝতে হবে আমি বিপদে পড়েছি এই বিপদ আপনাকে বুঝতে হবে নবী এ কথাই বলছেন যে সারা দুনিয়ার মুসলিম মোমেন একজন একজন ব্যক্তির চোখ ব্যথা হলে যেমন সম্পূর্ণ শরীরে ব্যথা হয় ঠিক তেমনি যে কোনো মানুষ যদি বিপদে পড়ে আর আরেকজন যদি জানতে পারে তাহলে তার বিপদ থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করতে হবে জানি না কেন যে এ দেশের মাটি এই এইরূপ এসব দেশের মাটির কোনো প্রতিক্রিয়া আছে নাকি সৌদি আরবে যদি একটা গাড়ির চাকা নষ্ট হয়ে যায় তো পাশ দিয়ে আর একটা গাড়ি চলে যাবে না থেমে যাবে থেমে গিয়ে দেখবে সমস্যা কি এই গাড়ি তার সমস্যা দূর করতে পারে কি না আর আমাদের দেশে যদি একটা গাড়ির চাকা নষ্ট হয়ে যায় তো পাশ দিয়ে যত গাড়ি যাবে তারা বলবে ঠিক হয়েছে উচিত হয়েছে নবাই সম্মানিত দর্শক মন্ডলী বিষয়টা এমন নয় আমরা এরকম দেখতে পাই না মানুষের আচরণ এটা মানুষের বৈশিষ্ট্য দেখছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এই গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করব আসসালাম রহমতুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মদানী আর আপনারা দেখছেন বাংলা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 আমরা বলছিলাম যে মনে হয় এটা মাটির কোন প্রতিক্রিয়া আমরা কেন এইরূপ আচরণের সাথে জড়িত একজন ক্ষতিগ্রস্ত হলে আর একজন কেন ব্যথায় হয় না। কেন তার অসুবিধাকে আমি ভোগ করতে চাই না কেন আমাকে ভালো লাগে এটা ইমানের পরিচয় নয় এটা ইমান দুর্বল ইমান না থাকার এগুলো পরিচয় আবহাওয়ার তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আরেকজন ধরে থাকবে সুমাসাবাই না আল্লাহ রসাল এই পর্যন্ত বলার পরে ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলির ভিতরে এভাবে ঢুকিয়ে দিলেন সমন্বিত দর্শক মন্ডলী দেখুন আঙ্গুল গুলি যেমন একটা আর মধ্যে ঢুকে একবারে লেগে আছে একজন এইভাবে লেগে থাকবে আবুহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন আল মুসলিম আখুল মুসলিম লাইহ জেলুহু কেরহু একজন মুসলিম আর মুসলিমের ভাই তার নিন্দা করতে পারে না তাকে অপমান করতে পারে না যতদিন পর্যন্ত একজন ভাই তার ভাইয়ের সুবিধাতে থাকবে আমি যদি অসুবিধায় পড়ি আপনি যদি আমার সহযোগিতা করেন তাহলে আল্লাহ আপনার সহযোগিতা করবেন হাদিস বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ মুখের বাক্যগুলিকে আপনারা মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করবেন আল্লাহর নবী বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ্দুনিয়াখেরা কে যদি একজন মুসলিমের দোস্তুটি ঢেকে রাখে আল্লাহ তালা তার দস্ত্রুটিকে ইহুকালে ঢেকে রাখবেন পরকালে ঢেকে রাখবেন আবু হরি আল্লাহন বলেন রসুল সাল আলী আসালাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান আর মুসলমানের ভাই লায়লুহু তাকে অপমান করতে পারে না লায় কেরহু তাকে তুচ্ছ ভাবতে পারে না পরেজ গাড়ি তা এখানে এই কথা বলে এখানে এই বলে তিনি বলতে চাইলেন যার অন্তর পরিষ্কার সেই মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারে যার অন্তর ইমানে পরিপূর্ণ সেই মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারে যার অন্তর ইমানে পরিপূর্ণ নয় সে আর একজনের দোস্তটিকে ঢেকে রাখতে পারে না বরং সে প্রকাশ করবে এটাই তার বৈশিষ্ট্য আবু হা রাজিয়াল বলেছেন তোমরা মোমিনদেরকে কষ্ট দিও না তাদের দোস্ত উল্লেখ করে সমাজে অপমান করে তোমরা কষ্ট দিও না তু আর তাকে জাতির সামনে অপমান করো না তার দোস্তুটি সমাজের সামনে পেশ করো না তার গোপন কথার পিছনে লেগো না কোন কালে কি করেছে সেটা জাতির সামনে প্রকাশ করো না এই পর্যন্ত বলার পরে আল্লাহ রসুল বলছেন দোস্তুটি প্রকাশের জন্য চেষ্টা করবে উল্লাহ আওরাত দোস্তুটিকে প্রকাশ করবেন অমাই এক তবে উল্লাহ আর যার আল্লাহ দোস্তুটি প্রকাশ করতে চাইবেন আল্লাহ তাকে অপমান করে দিবেন বাড়িতে থাকলেও যদি আমরা এ হাদিসের এই গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করে জাতির সামনে এই কথা পেশ করতে চাই যেই ব্যক্তি আর অপমান করার চেষ্টা করে তার অপমান সুনিশ্চিত আরো স্পষ্ট বুঝাতে চাই যে আপনি ব্যক্তি হিসেবে আরেকজনকে অপমান করতে চাচ্ছেন এবার আপনাকে অপমান করবেন আল্লাহ তাহলে এটা কেমন হবে দেখুন এইজন্য জন্য আল্লাহ বলছেন যে আপনি আর অপমান করার চেষ্টা করছেন আল্লাহ যখন অপমান করবেন আপনাকে তখন আর সমাজ লাগবে না জনগণ লাগবে না আপনি বাড়ির ভেতরেই অপমান হয়ে যাবেন কিভাবে যে বিপদ নেমে আসবে কে জানে কার বিপদ কখন নেমে আসে আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহ যদি কাউকে ধরেন তাহলে তার বাঁচার পথ থাকে না এই আমরা অনুরোধ করব, আমরা খুব সতর্ক থাকি সাবধান থাকি আমরা মানুষের করি দর্শক আপনি যদি কাউকে অপমান করার চেষ্টা করেন তখন আল্লাহ আপনাকে অপমান করবেন তো আল্লাহর শক্তি বেশি না আমার আপনার শক্তি বেশি আমি একজন ব্যক্তি হিসেবে আর ক্ষতি করতে চাচ্ছি আর আল্লাহ তখন আমার ক্ষতি করবেন অতএব মানুষের দস্ত্রটি উদ্ঘাটন করতে যেন আমরা না যাই আল্লাহ তুমি রক্ষা করো বরায়দা রাজিয়াল্লাহ তাল বলেন যে মায়ে মায়ুবনা আসলামী একজন ব্যক্তি রাসুলের কাছে আসলো এসে বলল তাহের নিয়া রাসুল আল্লাহ আল্লাহ রসলাম পবিত্র করুন আল্লাহ রাসুল বললেন যে ইরজেই তুমি বাড়ি ফিরে যাও ইর্জেও তুমি বাড়ি ফিরে যাও মাস্তাক ফির্লা আল্লাহ ক্ষমা চাও তু বেলাই তুমি তো করো তোর লোকটা চলে গেল। আবার ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল বললেন তুমি বাড়ি ফিরে যাও ক্ষমা চাও তো করো লোকটি চলে গেল আবার ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল বললেন যে তুমি ফিরে যাও তুমি তো করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করবেন সম্মানিত দর্শক মণ্ডলী দেখুন আল্লাহ রসুল এখন পর্যন্ত বলছেন না যে কেন তোমাকে পবিত্র করব। ঘটনা কি কারণ কি আল্লাহ রসুল আজ প্রথমবারই করেছেন কিন্তু দোষটা উল্লেখ করতে চাচ্ছেন না আল্লাহ রসুল বলছেন আবেহী জনুন লোকটা কি পাগল আমি যে বলছি তুমি চলে যাও আল্লাহর নিকটে ক্ষমা চাও তো সে যায় না কেন আল্লাহর কাছে তো করবে তার কথা গোপন থেকে যাবে কেউ জানবে না আল্লাহ তাকে মাফ করে দিবেন। তো সে যায় না কেন আমার কথা বুঝে না কেন লোকটা কি পাগল সাহাবিগন বললেন লাইসবে মাজনুন আল্লাহ রসল ও তো পাগল নয় ও ভালো মানুষ তখন আল্লাহ রসোল বলছেন আড়ে বা খামরান তাহলে কি সে মদপান করেছে তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে কথা বুঝে না কেন আমি যে তাকে বলছি তুমি ফিরে যাও তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও তো করো তোমার পাপ ক্ষমা হবে সে ফিরে যায় না কেন সে কেন বারবার ফিরে এসে বলছে যে আমার বিচার করে দেন ফাঁকা মারা জ্বলুন ফাস্তান কাহা হৈঠক থেকে একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখ সঙ্গে দেখে বলল আল্লাহ রসুল এ তো নেশাদার দ্রব্য পান করেনি এর মুখে কোনো গন্ধ দেখি না তখন আল্লাহ রসুল বলছেন আ জানাই তুমি কি অন্যায় করেছ তখনও বলল জি হ্যাঁ মানুষ বৈধভাবে ভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি আল্লাহর নবী আমার বিচার করে দেন আল্লাহ রসুল তখন বললেন তোমরা নিয়ে যাও মাঠে গিয়ে পাথর দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করো সম্মানিত দর্শক মন্ডলী আমি মুসলিম শরীফের এই হাদিস্টের এই পর্যন্ত অনুবাদ করে আপনাকে যেটা দেখাতে চেয়েছি সেটা কি বুঝতে পেরেছেন প্রথমবারে লোকটা এসে বলল আমাকে পবিত্র করেন তো কই আল্লাহ রসুল তো বললেন না কেন করবো তারপরে বললেন আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল বললেন না যে কেন করবো তারপরে বললেন যে আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল বললেন না যে কেন করব তোমার পাপ কি তার মানে আল্লাহ রসুল জানার পরেও তার পাপকে ঢেকে রাখতে চাচ্ছেন প্রকাশ করাকে তিনি চাচ্ছেন না আল্লাহর নবী মানুষের পাপকে ঢেকে রাখার জন্য কত চেষ্টা করতেন সেই জিনিসটা আমরা জানতে চাচ্ছি বুঝতে চাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল পঞ্চমবার দ্রব্য পান করেছে এরপরে তিনি দোস্ত্রুটি উল্লেখ করছেন না আমাদের জন্য উচিত হবে জাতির জন্য উচিত হবে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা কারোর দোস্তুটি কখনো উল্লেখ করব না কারোর গোপন কথা কখনো প্রকাশ করব না যদি মানুষের গোপন কথা আমরা প্রকাশ করি তাহলে আল্লাহ আমাদেরকে অপমান করবেন আর আল্লাহ যখন আমাদেরকে অপমান করবেন তখন আমরা রক্ষা পাব না এই ঘটনাটা আছে মাইজুবন মালিকের আপনারা সবাই জানেন যে মাহজুবন মালিক এক লোকের বাড়িতে কাজ করত তার নাম ছিল হোসজাল হোসজাল ধনী মানুষ মাহজুবন মালিককে কাজের জন্য বাড়িতে রেখেছিল সম্মনিত দর্শক মন্ডলী এক পর্যায়ে মাইজুবনু মালিক এই অন্যায়ের সাথে জড়িত হয়ে যায় অর্থাৎ হোসজালের স্ত্রীর সাথে অন্যায় লিপ্ত হয় অন্যায় লিপ্ত হলে এটা হোসরাল জানতে পারে জানতে পেরে তার বিষয়টি রাসুলের সামনে পেশ করতে বলেন যে মাইজুবু মালিক অন্যায় তো হয়েই গেছে তুমি এটি রাসুলের সামনে পেশ করো দেখো রাসুলের কাছে গিয়ে বলো যে আমি এ অন্যায় করে ফেলেছি দেখো তিনি কি বলেন এটা হোসজাল পারলে ঢেকে রেখে দিত গোপন করতে পারত কিন্তু সে তো খেয়াল করেনি তখন মাইজুবন মালেক চলে আসলো রাসুলের কাছে রাসুলের কাছে এসে বলল যে আল্লাহ রাসুল আমি একটা অন্যায় করেছি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পর্যন্ত বলল আল্লাহ রসুল তার কথার ভোরক্ষেপ করলেন না বরং বললেন তুমি যাও আল্লাহর কাছে ক্ষমা চাও সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি আল্লাহ রাসুল মানুষের দোষ ত্রুটিকে গোপন করে আমাদেরকে কেয়ামাত পর্যন্ত এটাই শিখিয়ে দিলেন তোমরা সতর্ক থাকো সাবধান থাকো মানুষের দোষকে প্রকাশ করো না মানুষকে অপমান করার চেষ্টা করো না আল্লাহ রসুল এই ব্যক্তিকে মহাপাপী হেবে বুঝতে পেরেছিলেন তারপরে তিনি প্রকাশ করেননি আপনাকে আমি আর একটু দেখাই হঠাৎ একদিন আল্লাহ রসুলের সাথে হোসজালের সাক্ষাৎ রাস্তায় হোসজালের সাথে রসুল মুখামুখি হয়েছেন এই বাক্যটা আমি আপনাদেরকে স্মরণ রাখার জন্য বলছি আল্লাহ রসুল বলছেন হোসজাল তুমি যদি মায়ীবন মালিকের দোষটা গোপন রাখতে তাহলে যে কত ভালো হতো কত ভালো হতো ইসিম তাবজিল শব্দ ব্যবহার করেছেন মানে কত ভালো হতো তার হিসাব নেই হোসজাল তুমি মায় জীবন মালিককে আমার কাছে পাঠালে আমার কাছে কোনো কথা প্রকাশ হলে তার বিচার হয় তাই তো বিচার হলো তুমি যদি তার কথাটা গোপন রেখে তাকে বলতে যে আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তার ক্ষমা হয়ে যেত বিচার হতো না সমন্বিত দর্শক অনেক দিন পরে রাসুলের সাথে হোসজালকে এভাবে বললেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই এ হাদিস থেকে এই শিক্ষাই পেতে চাই যে আমরা কোনো দিন কারোর কোনো দোস্তুর উল্লেখ করব না দোস্তুটি উল্লেখ করে সুবিধা ভোগ করার চেষ্টা করব না আল্লাহ তুমি আমাদেরকে দোস উল্লেখ করা থেকে হেফাজতে রাখো বাঁচিয়ে রাখো কারো দোস্ত্রুটি উল্লেখ করে তাকে সমাজে অপমান করে আমরা যেন সুবিধা ভোগ না করি আমরা মানুষের দস্তরুটি গোপন রেখে তোমার কাছে আমরা আমাদের গোপন থাকা চাচ্ছি তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন সম্মানিত দশরক মন্ডলী বিষয়টি জেনে বুঝে মানার জন্য অনুরোধ করছি আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন এ বলে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামিক All right. <laughs>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 इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखलमिक्ञान प्रति शनिवार रत साढ़े आठ टाय पुन सम्प्रचार सकाल सतट देशे पीस टी बांगलाय